আবু কাতাদ হ্রাজিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা নবী সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে সালাত আদায় করছিলাম হঠাৎ তিনি লোকদের আগমনের আওয়াজ শুনতে পেলেন সালাদ শেষে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের কি হয়েছিল তারা বললেন আমরা সালাতের জন্য তাড়াহুড়া করে আসছিলাম নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন এরূপ করবে না যখন সালাতে আসবে ধীর স্থিরভাবে আসবে ইমামের সাথে যতটুকু পাও আদায় করবে আর যতটুকু ছুটে যায় তা ইমামের সালাম ফেরানোর পর পূর্ণ করবে